আবুহুরাইরা রদাল আন হু হতে বর্ণিত আল্লাহ রাসুল সালসাল্লাম বলেছেন যে ব্যক্তি সূর্য উঠার পূর্বে ফজরের সালাতের এক রাকাত পায় সে ফজরের সালাত পেল আর যে ব্যক্তি সূর্য ডুবার পূর্বে আসরের সালাতের এক রাকাত পেল সে আসরের সালাত পেল